السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما বারাকালাকুমফিক প্রিয় দর্শক আমরা আমাদের এই আলোচনার বিগত পর্বে মানুষের পরস্পর লেনদেন ক্রয় বিক্রয়ের মধ্যে ইসলাম যে সকল শর্ত আরোপ করেছে ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য সরিয়া সম্মত হওয়ার জন্য তার বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোকপাত করেছিলাম ক্রয় বিক্রয় বিশুদ্ধ হওয়ার জন্য আরও কিছু শর্ত রয়েছে তার মধ্যে একটি শর্ত হল ক্রয় বিক্রয় এমন বস্তু এবং এমন পণ্যের হতে হবে যেটা ক্রয় বিক্রয়ের পর স্বাভাবিকভাবেই বিক্রেতা ক্রেতাকে হস্তান্তর করতে সক্ষম যে পণ্য বা যে বস্তু বিক্রেতা ক্রেতার নিকট হস্তান্তর করতে সক্ষম নয় এমন কোনো বস্তু ক্রয় বিক্রয় করা এটা ইসলামে স্বীকৃত নয় যেমন আকাশে পাখি উঠছে নদীতে মাছ ইত্যাদি এগুলো বিক্রি করে দিলো একজন আরেকজনের কাছে যে সেটা আকাশের পাখি ধরে অথবা নদী থেকে মাছ মেরে এসে মাছ শিকার করে হস্তান্তর করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত নদীর মাছ শিকার করে বিক্রেতা নিজের আয়ত্তে না আনছে অথবা পাখি শিকার করে সে নিজের আয়ত্তে না আনছে ততক্ষণ পর্যন্ত এটি নয়। অর্থাৎ এটি হস্তান্তরের উপযুক্ত নয় হস্তান্তরযোগ্য নয় সে এটাকে ক্রেতার নিকট এটা অর্পণ করতে তার সামর্থ্য এটিও শরীয়তের দৃষ্টিতে বৈধ নয় তেমনিভাবে ক্রয় বিক্রয়ের সময় বেচাকিনের সময় বিক্রেতা যেই বস্তু বিক্রি করবে তার পণ্য এটা সামনে উপস্থিত নাও থাকে কিন্তু সেটা মালু মুস্তিফা হতে হবে অর্থাৎ এটা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সামনে এমনভাবে স্পষ্ট হতে হবে যে কোন পণ্য তাদের মাঝে এটা বিক্রি হচ্ছে এটা তারা যেন বুঝতে পারে উভয়ে যে হ্যাঁ এমন একটা জিনিস যার বৈশিষ্ট্য এই এই সেটা তাদের কাছে স্পষ্ট থাকতে হবে জানা থাকতে হবে অন্যথায় ক্রয় বিক্রয় পরিশুদ্ধ হবে না আর সর্বশেষ শর্ত হলো আরেকটি আইন এক সামানু মা ক্রেতা যেই মূল্য পরিশোধ করবে মূল্য সব সময় নগদ টাকা দিয়েই পরিশোধ করবে এমন নয় মূল্যটা কোন সময় নগদ টাকাও হতে পারে মূল্যটা বাকিও হতে পারে মূল্যটা অন্য কোনো দ্রব্য হতে পারে ইত্যাদি যে কোনো জিনিসই তো হতে পারে সেটাও বায়া এবং মুস্তারি তথা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সামনে স্পষ্ট থাকতে হবে তার মধ্যে কোনো অস্পষ্টতা থাকা চলবে না এই হলো ক্রয় বিক্রয়ের ইসলামের বিধি বিধান অনুযায়ী সরিয়া অনুযায়ী শর্ত এই সকল শর্ত পূরণ সাপেক্ষেই যে কোনো বস্তুর ক্রয় বিক্রয় এটা পরিশুদ্ধ হবে প্রিয় দর্শক আমরা ক্রয় এবং বিক্রয় সম্পর্কে বায় সম্পর্কে শরিয়ার যে সকল শর্তগুলো রয়েছে সেই সকল শর্তগুলো আমরা আলোকপাত করলাম এই শর্তগুলো আমাদের সামনে আরও স্পষ্ট হয়ে উঠবে আমরা এমন আরেকটি বিষয়ের অবতারণা করতে চাই আমাদের এই সংক্রান্ত আলোচনায় বিষয়টি হলো আসলে ইসলামের যে মূল দৃষ্টিভঙ্গি ক্রয় বিক্রয়ের সময় সেটি কিন্তু পাক রবুল্লা আলমিন রিআয়তের মধ্যে স্পষ্ট করেছেন তোমরা পরস্পর একে অপরের সম্পদ ভক্ষণ করো না বিল ইল্লা আং তাকুনা আং তারা তবে হা যদি তোমাদের মধ্যে পরস্পর সম্মতির ভিত্তিতে কোনো ব্যবসায়িক লেনদেন হয় সেটি ভিন্ন কথা এটি এইভাবে একের সম্পদ একের জিনিস অপরের জন্য এটা ভক্ষণ করা এটা ভোগ করা এটা বৈধ হবে তাহলে এখানে ইল্লা আং তাকুন আর তিজা রাতানা আং তারা ব্যবসা হতে হবে এবং তোমাদের উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে হতে হবে এই যে আং তারা দিম্মিঙ্কুম উভয় পক্ষের সম্মতির কথা পাকের মধ্যে শর্ত হিসাবে উল্লেখ করা হয়েছে কন্ডিশন হিসাবে আল্লাপাক রব্বুল্লা আলমিন এটাকে এখানে জুড়ে দিয়েছেন এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যার মাধ্যমে ইসলামিক ক্রয় বিক্রয়ের মূল বৈশিষ্ট্যটা এখানে চলে এসেছে যে উভয়ের পরিপূর্ণ সম্মতি লাগবে ক্রেতা এবং বিক্রেতার আমরা আগেও বলেছি যে হাকত তামার লোক সম্পদের মালিকানা এটি হলো মানুষের এমন একটি অধিকার যেই অধিকার ইসলাম অত্যন্ত কঠোরভাবে নিশ্চিত করেছে মানুষের সম্পদের উপর মানুষের মালিকানা এবং সেই সম্পদের উপর তার স্বাধীনভাবে সেই সম্পদের লেনদেন সেই সম্পদের ব্যাপারে তার ডিসিশন সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ইসলাম মানুষকে দিয়েছে নবী আকরাম সাল আলী আসাল্লামের সেই হাদিস এটি তো অত্যন্ত তাৎপর্যময় হাদিস যে জিলহজ মাসের নয় তারিখ পবিত্র মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে আল্লা বলেছেন আল্লাহমাফি শাহরিক যে জিলহজ মাসের দশ তারিখ নাহারে আল্লাহর ঘর বাইতুল্লার সামনে মসজিদে হারামের মধ্যে এই এতগুলো सम्मान मर्यादा और आल्लर पक्ष के विशेष विधान जेखने आरोपित है जिल्हज मास विशेष मरजदा रही है जे मास सम्मानित मास मस्जिदे हराम विशेष मर्यादा रही है जे ओखे हराम शरिफे मध्य को आघातरा जाए ना लाईनाफ्फर सईद एम एक शिकार पखी हक जंतु से স্বীকার করা যায় না কোনো প্রাণীকে সেখানে হত্যা করা যায় না কোনো পোকামাকড়কে পর্যন্ত সেখানে হত্যা করা যায় না এমন নিরাপদ সিকিউর জায়গা হলো মসজিদে হারাম এবং হারাম শরীফ মসজিদে হারামসহ মূলত এই যে হারাম শরীফের যে এই গুরুত্ব এটা মূলত মসজিদে হারাম বায়তুল্লাহ শরীফকে কেন্দ্র করে তো কাজে বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আল্লাপাক রব্বুল্লা আলমিন যেখানে একটি বেশ বড় অঞ্চলকে এমন নিরাপদ করে দিলেন তাহলে বাইতুল্লাহ শরীফটা যেই জায়গায় অবস্থিত এবং তার সংলগ্ন যে মসজিদে হারাম সেই জায়গা নিরাপত্তা আল্লাহর নিকট কত বেশি এবং সেই জায়গায় কোনো অন্যায় করা কোনো অপরাধ করা কতটা জঘন্য হাদিসের মধ্যে নবী আকরম সাল আলি আসালামের সাথ করেছেন তিন ব্যক্তির সবচেয়ে বেশি অপরাধী পাপিষ্ঠ তার মধ্যে একজন মূল ফিল হারাম পাপ করা অন্য জায়গায়ও পাপ সব জায়গায় পাপ করাই তো পাপ অন্যায় করা অন্যায় গুনাহ করা গাহ কিন্তু যদি কেউ মসজিদে হারামের মধ্যে কোনো মসজিদে হারামের সম্মান এবং মর্যাদা বিঘ্ন হয় এমন কোনো পাপ অন্যায় কেউ যদি ওখানে করে তাহলে তার এই অপরাধ এর মাত্রা অনেক বেশি বেড়ে যাবে অন্য কোথাও এক রাকাত নামাজ পড়লে এক রাকাত সালাদ আদায় করলে এক রাকাতের স্বভাব হয় কিন্তু মসজিদে হারামের মধ্যে এক রাকাত সালাদ আদায় করলে তার বিনিময়ে লক্ষ্য রাকাত সালাতের সবাব হয় মসজিদে হারামের এই যে গুরুত্ব বিশেষভাবে মসজিদে হারামকে কেন্দ্র করেই তো হজ হয় বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করেই হজ তো সেই হজের যে গুরুত্বপূর্ণ সময় হজের যে মূল সময় নয় তারিখ দশ তারিখ সেই অমুন নাহার বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হজের আমল আমলমন নাহারে দশ তারিখে সেখানে তওয়াফ হয় সেই দিন সেই জায়গায় সেই মাসের আল্লাহর নিকট তার যেমন গুরুত্ব তার যেমন ফাজিলা তার যেমন নিরাপত্তা নবী আকরম সাল আলী ওয়াসাল্ল বলছেন তোমাদের জান তোমাদের মাল তোমাদের সম্মান ঠিক ওই রকম নিরাপদ এবং এটা বিঘ্ন করা এটাকে নষ্ট করা এর উপর হস্তক্ষেপ করা ঠিক ওই রকম হারান কাজেই সম্পদের উপর মানুষের মালিকানা সত্য হাকুত তামাল্লুক এটাকে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে এবং এটাকে মানুষের একটা বেসিক রাইট হিসাবে ইসলাম মৌলিক একটি অধিকার হিসাবে চিহ্নিত করেছে এবং এটাকে কোনোভাবেই কেউ যেন নষ্ট করতে না পারে তার জন্য ইসলাম অনেক বিধিবিধান দিয়েছে অনেক ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ইসলাম এখানে দান করেছে প্রিয় দর্শক আমাদের বিরতির সময় হয়েছে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা আমাদের আলোচনা অব্যাহত রাখবো বিরতির সাথেই থাকবেন যারা এক আল্লাহর এবাদত করে কোরআন মহাদিসের ওপর আমল করে আল্লাহ আল্লাহুল আলামিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী করলে দেখুন ইসলামের সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিটিবি টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর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 बसंत बिस्टी जमन सबूज मरुभमि মানব হৃদয় আপনি কি চান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল জীবন ঘনিষ্ঠ বিধিবিধান पवित्र कुरान अगणित जीवन के आलोकित करवर्ती अनुष्ठान पिसम প্রিয় দর্শক বিরোধীর আগে আমরা বলছিলাম যে মানুষের সম্পদের অধিকার আল্লাপা আকরাবুল্লাহ আলমিন কিভাবে নিশ্চিত করেছেন এবং ইসলাম এই বিষয়টাকে কতটা প্রাধান্য দেয়া হয়েছে কতটা গুরুত্ব এখানে দেয়া হয়েছে তো এই সম্পদ একজনের সম্পদ অপরজনের কাছে চলে যাবে তার সম্মতি ছাড়া এবং তার পরিপূর্ণ সম্মতি ছাড়া এটাকে ইসলাম কোনোভাবেই গ্রহণ করেনি ইসলাম এটাকে কোনোভাবেই প্রশ্রয় দেয়নি বরং যার সম্পদ তার সত্য থেকে এটা অন্য কারো মালিকানায় যাওয়া এটার জন্যে তার পরিপূর্ণ সম্মতি এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ব্যাপার ব্যবসা মধ্যে সকল ক্ষেত্রেই বৈধ যে মালিক সম্পদের সেই মালিকের সম্মতি ছাড়া কোনো সম্পদ তার মালিকানা থেকে এটা অন্য কোথাও হস্তান্তর হবে না তবে হ্যাঁ যদি কোন ক্ষেত্রে আল্লাহ রবুল্লাহ আলমিনের এখানে নির্দেশনা ভিন্ন থাকে সেটা ভিন্ন কথা কোনো কোন ক্ষেত্রে এমন আছে যে ব্যক্তির সম্মতি ছাড়াও তার সম্পদ তার থেকে কিছু এটা সরাসরি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের নির্দেশের কারণে তার সম্পদ তার সম্মতির বাইরেও তার কাছ থেকে নেওয়া হবে কিন্তু এ ছাড়া আল্লাহ রব্বুল্লাহ আলহ মিনের অর্থাৎ শরীয়ার নির্দেশ ছাড়া অন্য কোনো উপায়ে কোন ব্যক্তির সম্পদ তার সম্মতি ছাড়া তার অধিকার থেকে অন্য কারো অধিকারে যাওয়ার কোনো সুযোগ নেই কাজেই এই ক্রয় বিক্রয়ের মধ্যে ইসলাম এই পয়েন্টটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইল্লা আং তাকুন আতন আং তারা দিমিংকুম যে তোমাদের উভয়ের সম্মতির ভিত্তিতে ব্যবসা হতে হবে বিক্রেতা তার সম্পদ বিক্রি করতে হস্তান্তর করতে পরিপূর্ণরূপে সম্মত ক্রেতা তার মূল্য পরিশোধ করতে সম্পূর্ণরূপে সম্মত এবং সেই মূল্যের মাধ্যমে সে পণ্য সে বিকৃত পণ্য সে নিতে চায় এই সম্মতিটা নিশ্চিত হতে হবে এই সম্মতিকে নিশ্চিত করার জন্যই আসলে মূলত এই ক্রয় বিক্রয়ের মধ্যে যে সকল শর্ত ইসলাম আরব করেছে সবগুলো মূলত এই একটি বিষয়কেই নিশ্চিত করা হলো উদ্দেশ্য আমরা এই বিষয়টিকে और एक भिन्न और एक अंगी केलोचना करते चाहिए हल इमेजे शर्तगुल आलोचना कर लम्बा शर्त आलोके लेंदेन कोजेक्शन क्रय विक्रय की, -की धरण क्रय विक्रयमे निषिद्ध निषिद्ध क्रय विक्रय ट्रांजेक्शन जिस सकल प्रक्रिया सेगुलो एक आलोकपातरे देखते चाहिए इसलमी सरिया ताहि� मत व्यासा वणिज्य धारणा सामने स्पष्ट हो उठबे प्रदर्शक क्रोय ती एक क्षेत्र में मौलिक जी कथाते चाहिए हल्के क्रय विक्रय मध्य मूलत मौलिक भाव इसलम तीनटी विषय के निषिध कर मौलिक कारण जेको क्रय विक्रयिद्ध होते तीन टीषय ती अनुपस्थिति एक क्रय विक्रय मध्य ব্যবসা বাণিজ্যের মধ্যে ইনশিওর করতে হবে নিশ্চিত করতে হবে তবেই সেই ব্যবসা এবং সেই লেনদেন ইসলামী শরিয়ার আলোকে সেটি বৈধ হবে এক নম্বর শর্ত যেটি সেটি হলো আল ঘাড়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে অনিশ্চয়তা ঘাড়ার মানে হলো অনিশ্চয়তা এখানে অর্থাৎ এই যে ট্রানজ্যাকশন হচ্ছে দুইজনের মধ্যে লেনদেন হচ্ছে ক্রয় বিক্রয় হচ্ছে কি ক্রয় হচ্ছে কি বিক্রয় হচ্ছে विक्रेतारी क्रेतार क्रेता जा क्रेतारी जा विक्रेता क्यी पा क्रेता क्यी पाई बेपारखण लेंदेन हो तक एके बारे सम्पूर्ण परिष्कार स्पष्ट होते एम को विषय एखे थकते जणे एर मध्य कोश्चयतार सृष्टि है जी की विक्रय से कीसर बनीम विक्रय होते एर मध्य कोरणर অনিশ্চয়তা থাকতে পারবে না এই অনিশ্চয়তার বিষয়টাকে নিশ্চিত করার জন্য ইসলাম এবং ইসলামী শরিয়া এই ঘরার ঘরারকে নিষিদ্ধ করে দিয়েছে এবং ঘরারের কারণে বহু ট্রানজেকশন অনেক ব্যবসা অনেক লেনদেন অনেক ক্রয় বিক্রয় ইসলামী শরিয়ার ভিত্তিতে অবৈধ বলে প্রমাণিত হয় এটি হলো এক নম্বর নবী আকরম সাল আলি আসাল্লাম এই বিষয়টিকে অর্থাৎ ক্রয় বিক্রয় এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো ধরনের অনিশ্চয়তা থাকাকে গ্রহণ করেননি এবং এটাকে নিষেধ করে দিয়েছেন এটি হলো প্রথম বিষয় যে কারণে কোনো ব্যবসা বাণিজ্য কোনো বিক্রয় এটা ইসলামী শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ হবে দ্বিতীয় যে বিষয় সেটি হলো আল ইদার অর্থাৎ এমন কোনো ক্রয় বিক্রয় যার দ্বারা উদ্দেশ্য হলো ক্ষতি করা অন্যের जे क्रय विक्रय द्वारा मानुषर क्षति है अन् क्षति है से धरण क्रय विक्रय क्षतर थी मानुष के रक्षा करार्लाम इसलमी शरिया अनेक धरण कार्यक्रम के और अनेक लेंदेन के अनेक क्रय विक्रय हराम दिए तृत्य हल हो और रीबा तथा सूद रीबा सुुर रिबा रिबार साथ এটার সাথে সাদৃশ্য তথা সুদের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতাকে ইসলামী কোনো ক্রয় বিক্রয় এবং লেনদেনের মধ্যে এটাকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হয়নি তাহলে তিনটি বিষয় হলো মৌলিক যেগুলোকে ইসলামী শরিয়ার মধ্যে নিষিদ্ধ করা হয়েছে প্রথম হল গারার তথা অনিশ্চয়তা দ্বিতীয় হলো এল এদোরার তথা অন্যের ক্ষতি সাধন তৃতীয় হল রিবা এবং রিবা সুদ বা সুদের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা এই তিনটি বিষয়ই হলো মূলত বিভিন্ন আঙ্গিকে আমরা দেখব যে শরীয়তের মধ্যে অনেক কোরআন এবং হাদিসের মধ্যে নানা ধরনের ক্রয় বিক্রয়ের বিভিন্ন পদ্ধতি বিভিন্ন ধরনের পদ্ধতি ক্রয় বিক্রয়ের এগুলোকে নিষেধ করা হয়েছে এগুলোকে কোনোটাকে হারাম করা হয়েছে কোনোটাকে হারাম বা মা ক্রুহে তাহারিমি সাব্যস্ত করা হয়েছে কারণ হলো এই তিনটির যে কোনো একটি হয় তার মধ্যে গরার রয়েছে ক্রয় বিক্রয়ের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে ট্রানজ্যাকশন এমনভাবে করা হয়েছে যে কি জিনিস বিক্রয় করা হলো এটা স্পষ্ট হলো না অনিশ্চয়তা থেকে গেল কোন জিনিসের বিনিময়ে বিক্রয় করা হলো এটা নিশ্চিত হলো না এর মধ্যে অনিশ্চয়তা থেকে গেল এরকম একটা धुआसा अवस्था अनिश्चयता अस्पष्टता था। ये थकले तखनी यही कारण जेको लेंदेन क्रय विक्रयिद्ध हो जाए द्वित हलो एम धरण किस क्रय विक्रय इसलमी सरिया मध्य क्रय विक्रय अधिद्ध जिस सकल लेंदेन क्रय विक्रय रार मध्य बड़ एक तलिका पा जाषिध हारण हल क्रय विक्रय ममे अन्ती है क्रेतार कारण विक्रेतार क्षति है विक्रेतार कारण क्रेतार क्षति है अथवा यह क्रय विक्रय अन्न मानुषर क्षति है देश जनगणर क्षति है यकल कारण इसमाम अनेक क्रय विक्रय अनेक कार्यक्रम के फिबाबील बुजुआ क्रय विक्रय अधने कार्यक्रम के इसलाम निषिद्ध कर सर्वशेष हल अनेक कार्यक्रम अनेक क्रय विक्रयाम निषिध करे रीबा अथवा सुभा रीबार सकते संश्लिष्टतार कारण তথা সুদ এবং সুদ সংশ্লিষ্ট নানা কারণে প্রিয় দর্শক আমরা এই বিষয়গুলোকে একটা একটা করে আলোচনা করব যে কি কি এবং কোন কোন ধরনের লেনদেন কোন কোন ধরনের ক্রয় বিক্রয় গারারের কারণে তথা এই যে অনিশ্চয়তা এবং অস্পষ্টতা থেকে যাওয়ার কারণে নিষিদ্ধ হবে এর সুনির্দিষ্ট অনেকগুলো ব্যাখ্যা এবং অনেকগুলো সুরত অনেকগুলো স্পেসিফিক ট্রানজেকশন সুনির্দিষ্ট অনেকগুলো ক্রয় বিক্রয়কে ইসলাম এবং কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে স্পষ্টভাবে সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে এবং কোরআন হাদিসের আলোকে ফুকাহাম মুজতেহিদ্দিনগণ তারাও অনেক লেনদেনকে নিষিদ্ধ করেছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন ইজতেহাদের মাধ্যমে অথবা এজমায়ের মাধ্যমে সর্বপ্রথম আমরা আলোচনায় আসব গড়ার সম্পর্কে যে ঘরারের কারণে শরীয়তের মধ্যে কি কি বা কোন কোন ধরনের লেনদেন এবং ট্রানজেকশন অবৈধ এবং হারাম প্রিয় দর্শক আমরা সে আলোচনার যাওয়ার আগে ঘরার কাকে বলা হয় এটিকে একটু আমরা আগে স্পষ্ট করতে চাই এর পরিচয়টা আমরা তুলে ধরতে চাই ঘরারের ব্যাখ্যা হলো মা এখনো মস্তুরালা আল বা অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে গারার বলা হয় মস্তুরুল আকেবাহ অর্থাৎ যে পরবর্তীতে পরিণামে এই লেনদেনটি কেমন হবে সে তার ব্যাপারটা অনিশ্চিত স্পষ্ট নয় তাহলে সেটাকেই আসলে বলা হবে গারারার প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার সময় শেষ আমরা এখনই বিদায় নিব পরবর্তী পর্বে আমরা গারারের পরিচয় সহ ঘরারের বিভিন্ন রূপ নিয়ে যে কি কী রূপে প্রচলিত বা বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন বিভিন্ন ধরনের ব্যবসা আছে যার মধ্যে ঘরারের এই নিষিদ্ধ কারণ পাওয়া যাওয়ার কারণে সেই ট্রানজ্যাকশন বা সেই ব্যবসাগুলো ইসলামী শরীয়তের আলোকে নিষিদ্ধ এ বিষয়টি আমরা পরবর্তী পর্বে ইশাল্লাহ আলোচনা করব সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে اشتركوا <تكّشكورت> في القناة وصلى الله على النبي والمي وعلى آله وسلم تسليما كثيرا وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله الله الله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 যেভাবে হচ্ছে মাত্র দুটি সর্বদায় সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দে अल्लाह काज कथाजे और तार क्रम विकास आज रात रुन सम्प्रचार सकाल साढ़े छंगेजोन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 जयंत डर जाकिर नाहक देख अर्धांगी ना तंगी कल रत साढ़े सातटा पुन सम्प्रचार सकाल साढ़े नशे डीज टी बांगल